আমি তোমার জিকির করবো সোহান তুমি আমার জিকির করবা আমি তোমার জিকির তাহলে বুঝা যায় আল্লাহ জিকির করে আমরাও জিকির করব এখন কার জিকির কেমনে হবে আমার জিকির করো আমার আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর জিকির আর আল্লাপা কিভাবে জিকির করবেন আজ কোরকমা ফেরাতি আল্লাপাক জিকির করবেন মাধ্যমে মাধ্যমে। অর্থাৎ বান্দা যখন আল্লাহর আনুগত্য করবেন আল্লাপাক বান্দাকে মাফ করে দিবেন মাক করবেন বান্দার উপরে আল্লাপাক রহমত নাজিল করবেন এই ক্ষমা করে দেওয়া রহমত নাজিল করা এটাই হলো আল্লাহ জিকির আল্লাপের জিকির এই জন্য আল্লাহাকি কোরকম এই জন্য এই বাক্যটা বিত কোরকুম বীমি এটা ইবন আব্বাস রাধি আল্লাহ আবদুল্লাহ ইবিন আব্বাসকে যদি কেউ জিজ্ঞাসা করতো যে ফাজ করু নি আজ কোরুকুম এটার অর্থ কি তখন আব্দুল্লাহ আব্বাস করবো মাধ্যমে আর বান্দা আমার শকর আদায় করদায় করবেন না খালি আলহামদুলিল্লাহ বললে শকর হয়ে যায় আল্লা শোকর আল্লাহ আল্লাহবাস আপনি দৈনিক পাঁচবার সলাত আদায় করবেন এরপরেও শুক্রিয়া শেষ হবে না আপনি সুন্নত সলাত আদায় করবেন নফল সলাত আদায় করবেন যে আল্লাহ পাক আমাকে এত নিয়ামত দিল এই নিয়ামত শোকর আদায় করা হবে এবাদতের মাধ্যমে আপনি বেশি বেশি নকল রোজা রাখবেন রমজান আরো নকল রোজা রাখবেন শোকর আদায় আল্লাহ মানে আল্লাহর জিকির হলো ফরজ আবাদত আর শকর হবে নকল এবাদত বুঝতে পারছেন এই যে ধরেন আসার নামাজের পর সদায় করবেন এটা হল ফার্স্ট এরপরে দু রেখা শূন্য করবেন তিন আদায় করবেন এগুলা হল ওয়াশ করি রাত্রে তাহার করবেন আল্লাপাক আমাকে বেঁচে থাকার অধিকার দিয়েছেন বিনামূল্যে আল্লাপাক কোটি কোটি টাকার অক্সিজেন আমাকে সরবরাহ করতেছেন একদিন যদি আইসিউকে হসপিটালে রেখে আপনাকে যদি অক্সিজেন দেওয়া হয় কত টাকার অক্সিজেন লাগবে এই অক্সিজেন কত আল্লাহাক সারাদিন তাহলে এই জন্য আল্লাপাক বলতেছেন ওয়াশ করি বান্দা তুমি আমার শকর আদায় করোলা খবরদার তোমরা শকরের নাপর করিও না নিয়ামতের অস্বীকৃতি জ্ঞাপন করিও না শকরের বিপরীত হল কুফার